আল্লাহ রসুল প্রথমে কি বললেন তা আবুদাল করবে তার সাথে সবচেয়ে সহজ কাজ আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি আমরা বারবার বুঝানোর চেষ্টা করি আমাদের কালবে ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় আল্লাহ রা কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই সিরিক হয়ে যাবে আর শিরিক হল দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ সিরিখ থেকে মুক্ত হতে গেলে চূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে নবী রসুল্লা যা করেছেন করব, যা করেননি না। যা করেননি করব না যা করেছেন করব। দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকব থাকবো রসুল্লা যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে সালাদ কায়ম করা সালাদ দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ভণ্ড পীর পকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোন মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কাল্পটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক এই তারা অনেক সময় বুঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় হয়। এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে প্রথম কথা যেটা বলেছি মোহাম্মদ এবং সাহাবিদেরকে সামনে রাখবেন যত কথা লোকে বলবে সরাসরি আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ রসুল্লাহাম সাহাবি কেরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে নামাজ পড়তেন একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়ব আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের মুসলমান হয় না পড়লে মন ঠিক হবে কি করে ওষুধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রুগী ওষুধ খাবো না সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনায় পাবনায় নেবেন না এই তো পিছনে আছে তো ভাইরা বেইমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে না আছে। প্রথম কথা বোঝেন এই যে মারেফাতের দেওয়া এটা রসুল্লাহ কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল মারেফত কোন খায়ের না এই মারেফত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা কল্যাণ ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফত ছিল কাফেরদের মারেফাৎ ছিল কোনো লাভ নেই আছে মেনে নেই কোনো দাম নেই এই ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম আব্বু হানিপা রহমাতুল্লাহ বলছেন মারেফাতে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে লাভ নেই मारेफी सब एसलम्स बिलिल फेरखा जहा हतो तार बोलत अब अनिफा रहा मारे फी जदि सब हतो ताली खानुदी काफे सबा जाननाते जेत